মানবতা সমাধান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ কিতাবাহিক দর্শ শোনার জন্য আজকে আমরা পৃথিবীর মুসলিম বিশ্বে যদি আমরা লক্ষ্য করি সবচেয়ে যে বিষয়টির আমরা করণ পরিস্থিতি আমরা পাব যে বিষয়টির সবচেয়ে বেশি আমরা দুর্বলতা অনুভব করছি সে বিষয়টি হল আমরা ইসলাম যারা দাবি করি ইমানের কথা যারা বলি তারা ইমান ও ইসলামকে যেন এক প্রকার মসজিদ ও মাদ্রাসার মাঝেই সীমাবদ্ধ রাখতে চায়। আসলে ইসলাম আল্লাহ রবুল্লা আলমিন এটাকে পূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন ইসলাম যদি পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা বিশ্বাস করি মনে করি তাহলে কেন এই ইসলাম শুধু মসজিদ ও মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে বরং পূর্ণ জীবন ব্যবস্থা মানেই হল মানুষ তার জীবনের সকল ক্ষেত্রেই এই ইসলামকে ব্যবহার করবে সকল ক্ষেত্রেই এই ইসলামকে কাজে লাগাবে সকল ক্ষেত্রেই ইসলামকে বাস্তবায়ন করবে अल्लाह रसुल्लाह आल हसल्लम जारति मान एने इसलम के मस्जिद और मद्रास सीमाबद्ध करें इसलाम के प्रयोग कर जीवन सर्वस्तरे तीटि मौमिन मुस्लिम एक क्षेत्र आंकदार संशोधन प्रयोजन ताल इसलमि जीवन व्यवस्था अत जीवन सकल क्षेत्र के पालन करब इसलम्बा मेने चलब এ আকিদায় আমাদেরকে মজবুত করা দরকার এ আকিদায় আমাদেরকে সঠিক করে নেওয়া দরকার এবং সম্ভব অনুযায়ী সকল ক্ষেত্রে ইসলামকে ইসলামের বিধিবিধানগুলিকে বাস্তবায়ন করা ও পালন করার জন্য সচেষ্ট হওয়া দরকার আমরা যে অধ্যায়টি গতদর্শের শুনেছি সেখানে আর দু একটি বিষয় বাকি রয়েছে সেগুলি আমরা শুনেই পরবর্তী অধ্যায় ইনশা আল্লাহ যাব একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রা আলমিন যাদেরকে পথভ্রষ্ট করছে তাদের একটি চিত্র তুলে ধরেছেন এর আয়াতে আল্লাহ রা আলমিন আল্লাহ রাসুল সাল্লামকে বলছেন তুমি কি তাদের দিকে লক্ষ্য করি বা তাদেরকে দেখছো না তাদের বিষয় খেয়াল করছো না যারা ধারণা করছে যে তারা ইমানদার আবার তারা তাগুতের কাছে বিধান নিতে যায় তাগত আমরা বলেছি আল্লাহ এবং তার রাসুলকে বাদ দিয়ে অন্যের কাছে যদি বিধান কেউ নিতে চায় সেটাই হল তাগত যে যারা প্রকৃত মৌমিন তারা তাদের বিধান গ্রহণ করতে যাবে আল্লাহ এবং তার রাসুলের কাছে আর যারা প্রকৃত মৌমিন নয় বাহ্যিকভাবে হয়তো সে ইমান ইসলাম প্রকাশ করে আন্তরিকভাবে সে ইমান ইসলামকে গ্রহণ করতে চায় না তারা আল্লাহ ছাড়া গাইরুল্লার কাছে বিধান গ্রহণ করতে যাবে লেখক রহেমহুল্লাহ তিনি এ ধরনের বর্ণনা নিয়ে আসছেন যে বর্ণনা সেটি একটি তাফসিরের বর্ণনা কোনো বিশুদ্ধ হাদিসের আলোকে নয় দুজন ব্যক্তি একসময় কোন একটি ঝগড়া বা বিবাদে তাদের পারস্পরিক লেনদেনের কারণে বিবাদে লিপ্ত হলেন লিপ্ত হলে তাদের দুজনের একজন বলছেন যে আমরা এই বিষয়টির সমাধানের জন্য যাব নবী সাল আলি হুসাল্লামের কাছে তার কাছে এই বিষয়টির ফয়সালা আমরা নিব আরেকজন বলছেন যে না এই বিষয়টির ফায়সালার জন্য আমরা যাব কাব বিন আশরাফের কাছে সেই অদি কাব আবিন আশরাফ তা বলছে যাবো এই বিষয়ের লহুর কাছে আমরা নিয়ে আসি তারা দুজনে অমর রাজিয়াল কাছে আসলেন অমর রাজিয়া লহর কাছে আসলে অমর রাজিয়া লহুর কাছে এসে তাদের বিষয়টি তুলে ধরলেন যে আমাদের এই সমস্যা এবং একজন বললেন আমি চাইছি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রসুল সালামের কাছে গেলেন ভিতরে গিয়ে তিনি তরবারি নিয়ে আসলেন নিয়ে আসে বললেন যে আল্লাহ রসুল সাল আলিহিহসাল্লামের বিধান মেনে নিতে রাজি নয় এই তরবারি তার করবে তারপর সেই তরবারি দিয়ে তাকে একবারে। দিখণ্ডিত করে দিলেন অমার রাজে আল্লাহ আনহু তিনি যে ফায়সলা দিলেন কেন ফ্যাসেলা দিলেন তিনি এটি এটা এজন্যই তিনি এভাবে ব্যবস্থা নিলেন কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি ইমানদার এরপরে যদি সে আল্লাহ রাসুল সাল্লাম এর বিধান অনুযায়ী বা আল্লাহর বিধান অনুযায়ী সে ফায়সলা না নিতে চায় তাহলে জানতে হবে যে আসলে সে কখনো ইমানদার নয় সে হলো মুনাফিক ভিতরে তার কুফরি ভরে রয়েছে মৌখিকভাবে সে ইমানের কথা বলে আর মুনাফিক এর শাস্তি হলো এই ধরনের আমাদের সকলকে সকল ক্ষেত্রে নয় বরং ধর্মীয় সকল বিধানের ক্ষেত্রেও আল্লাহ তারা চায় তাগুতের ফায়সালা নিতে তাগুতের ফায়সালা সেটা বহুদিক দিয়ে হয় তাগুতের ফায়সালা বিভিন্ন মানবরচিত বিধান যেটা সেটাও হলো তাগুতের ফায়সালা ঠিক তেমনি ভাবে নিজেদের মন করা যে ফাইসালা সেটাও হলো ইসলামের হাদিস আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন আল্লাহ রবাহ আলমিনের কোরআন এবং রাসুল সাল আলিহসাল্লাম এর হাদিস মেনে চলতে পারি চলে সত্যিকারই আমরা মমিন এর পরিচয় দিয়ে ইহকাল এবং পরকালে আল্লাহ সব তালার কাছে সফলতা অর্জন করতে পারি সেই চেষ্টা চিন্তায় আমাদের হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমরা এ অধ্যায় থেকে বেশ কতগুলি বিষয় শিখনীয় জানলাম লেখক রাহমহুল্লা শেষের দিকে সে বিষয়গুলি আরো তুলে ধরেছেন প্রথম তিনি বলছেন ফিহা, মিনাল আলা এ যে ষাট নম্বর আয়াত সেই ষাট নম্বর আয়াতে আমাদের কাছে তাগুতের ব্যাখ্যাটা মোটামুটি স্পষ্ট হলো এই যে তাগুত দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী শিল মারা হতে হবে এটা না তাগুত নয় বরং তাগুত হলো আল্লাহর কিতাব কোরআন এবং রাসুল সাল্লাহামের হাদিস যে বর্জন করে চলতে চাই সেই হলো তাগুত চাই সে ব্যক্তি রাজাবাদশাহ আল্লাহর কিতাব রাসুল সাল্লাহামের সন্নাকে বর্জন করে যে অন্যটাকে গ্রহণ করতে চায় সেটাই হলো তাগুত এখানে একটি বিষয় চলে আসে যে বিষয়টি আমাদের একটু সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমরা যখন জানলাম যে একজন মৌমিন মুসলিম প্রকৃত মৌমিন যে হবে তাকে আল্লাহ আল্লা সুবহান বিধানকেই বিধান হিসেবে গ্রহণ করে নিতে হবে আর যে করবে না সে প্রকৃত মৌমিন নয় মুনাফিক অথবা সে কাফের পর্যায়ে চলে যায় তাগুত কাকে বলে এর পরিচয় আমরা আজকের এই আলোচনা বা এই অধ্যায় থেকে ক্লিয়ার হয়ে গেল যে তাগুত হলো এর সংক্ষিপ্ত এতটুকুই পরিচয় যে আল্লাহ এবং তার রাসুল এর বিধানকে বর্জন করে যার বিধানকেই মেনে নেওয়া হবে বা যাকেই আশ্রয় দেওয়া হবে যারাই আনুগত্য করা হবে সেটাই হলো তাগু এখন তাগুতে যারা আশ্রয় নিয়ে থাকে তাদের হুকুম কি হতে পারে তাগুতে যারা আশ্রয় নেয় তাগুতের তাগুত বলতে আল্লাহ এর বিধান বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের বিধান বাদ দিয়ে অন্য বিধান অনুযায়ী যারা চলতে চায় এবং আরো কয়েকটি দিকে আমরা তুলে ধরেছি সেগুলি হলো তাগুত তার মধ্যে সবচেয়ে বড় তাগুত হলো গ্রহণ করে নেয় তাদের হুকুম কি তারা কি হতে পারে। আমরা আয়াত থেকে জানলাম আল্লাহ রাবুল আলামিন তাদের দুটি পরিচয় তুলে ধরেছেন এক হলো সুরানে ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা ধারণা করে তারা ইমানদার তাহলে এখানে আল্লাহ তাদের একটি পরিচয় তুলে ধরছেন যে আসলে তারা সত্যিকার ইমানদার নয় এরপরে একষট্টি নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমী বলছেন যে তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় যে আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ তখন দেখবো যে এই মুনাফিকরা তোমার থেকে বহু রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করার মুখ ফিরিয়ে নেওয়ার তারা চেষ্টা করছে তাহলে এখানে আরেকটি পরিচয় আল্লাহ রাবুল আলমিন তুলে ধরলেন যে যারা আজকে আল্লাহ বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে গ্রহণ করছে ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য হোক সামাজিক জীবন পরিচালনার জন্য হোক পরিচালনার জন্যই তারা এ তাগুতের আশ্রয় নিয়েছেন এবং এই তাগুতের আশ্রয় নিয়ে তাদের যদিও তারা মৌখিকভাবে দাবি করে থাকে ইমানদার আল্লাহ রাবুল আলম বলছেন যে না তারা এটা ধারণা করছে তারা দাবি করছে মৌখিকভাবে অন্তর থেকে নয় এক দুই নম্বর তারা সত্যিকারী ইমানদার কিনা এটা পরীক্ষার জন্য আরেকটি দিক হলো তাদেরকে আমরা যখন আহ্বান জানাবো তাদেরকে আমরা বলবো যে আপনার আসুন যে দলে আছেন দলের সাথে সংযুক্ত যাবে এটা কোনো কথা নয়। জন্য কথা হলো করান এবং হাদিস মানতে হবে আপনি যে দলে আছেন সেই দলেই থাকুন কিন্তু আপনি আপনার যাবতীয় বিষয়গুলিকে করান এবং হাদিস অনুযায়ী মানেন তাহলে আপনি মমিন হতে পারবেন কোন দল ইমানের পরিচয় নয় কোনো দলের সাথে যোগ দিতে পারলে ইমানদার হওয়া যাবে আর না দিতে পারলে ইমানদার হওয়া যাবে না এই অন্ত ধারণা এটি ঠিক নয় কখনো বরং বিষয় হল আমি যেখানেই থাকি যেই যেই জায়গায় এলাকায় ভাষায় হই কাছে যদি আল্লাহর কর এবং আল্লাহর রাসুল সাল্লামের হাদিস থাকে সেই অনুযায়ী আমার আকিদা বিশ্বাস হয় সেই অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি সেই অনুযায়ী আমার জীবনের সকল ক্ষেত্রগুলি পরিচালনা করি তাহলে আমি ইনশা আল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমরা এই পর্যায়ে একটু বিরতি নিতে যাচ্ছি এরপরে আবার আমরা ফিরে আসব আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 मौलिक नीतिमाल जारमेधन बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा उदाहरण आज रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 তাদের হুকুম কি তারা কি মমিন হতে পারে আমরা এ আয়াত থেকে জানলাম আল্লাহ রাবুল্লা আলমিন তাদের দুটি পরিচয় তুলে ধরেছেন এক হল নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা ধারণা করে তারা ইমানদার তাহলে এখানে আল্লাহ তাদের একটি পরিচয় তুলে ধরছেন যে আসলে তারা সত্যিকার ইমানদার নয় এরপর একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়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 ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য হোক সামাজিক জীবন পরিচালনার জন্য হোক রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্যই হোক তারা এ তাগুতের আশ্রয় নিয়েছেন এবং এ তাগুতের আশ্রয় নিয়ে তাদের যদিও তারা মৌখিকভাবে দাবি করে থাকে ইমানদার আল্লাহ রাবুল আলম বলছেন যে না তারা এটা ধারণা করছে তারা দাবি করছে মৌখিকভাবে অন্তর থেকে নয় এক দুই নম্বর তারা সত্যিকার এই ইমানদার কি না এটা পরীক্ষার জন্য আরেকটি দিক হলো তাদেরকে আমরা যখন আহ্বান জানাবো তাদেরকে আমরা বলবো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 আমি যেখানেই থাকি যে জায়গায় যে এলাকায় যেই ভাষায় যেই হই না কেন আমার কাছে যদি আল্লাহ আল্লাহর সালামের বিশ্বাস হয় সেই অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি সেই অনুযায়ী আমার জীবনের সকল ক্ষেত্রগুলি পরিচালনা করি তাহলে আমি ইনসা আল্লাহ মহি তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ব্যক্তিদের কয়েকটি অবস্থা হতে পারে প্রথম অবস্থা হলো যে ব্যক্তি এই কোরআন এবং সন্নাকে গ্রহণ করে না শুধু হয়তো মসজিদ মাদ্রাসা এই ক্ষেত্রে গ্রহণ করে কিন্তু বাকি সব জীবন ক্ষেত্রে গ্রহণ করতে চায় না এই দৃষ্টিকোণ থেকে চায় না যে তারা মনে করে যে যেই বিধান অনুযায়ী চলছে সেই বিধানটাই হলো করনসন্নার চেয়ে উত্তম বিধান যার জন্য তারা করান সুন্না গ্রহণ করতে চাচ্ছে না এটা যদি মনে করে থাকে কেউ তাহলে কোনোদিন সে কখনো মুসলমান নয় সে কখনো মৌমিন নয় সে হান্ড্রেড পারসেন্ট কাফের এবং হান্ড্রেড পার্সেন্ট মুস্রিদ যতই সে পাঁচ বক্তাল আদায় করুক আর যাই করুক যদি জীবনের কোনো পর্যায়ে কেউ মনে করে যে এখানে করন হাদিস অচল করন হাদিস এখানে সচল নয় এখানে মানুষের চিন্তা বা মানুষের তৈরি করা বিধান বিধানটাই হলো সঠিক এটা যদি কেউ মনে করে থাকে সে অন্য অংশে যতই ইসলাম পালন করুক সে কখনো মমিন হতে পারে না এটা হলো এক অবস্থা দ্বিতীয় অবস্থা যদি এমন হয় কোনো ব্যক্তি জীবনের অন্য ক্ষেত্রে ইসলাম পালন করতেছে কিন্তু কিছু ক্ষেত্রে সে ইসলাম পালন করছে না অন্য নিয়ম অন্য বিধানগুলি পালন করছে কিন্তু সে কখনো বিশ্বাস করে না যে করন হাদিসের চেয়ে এই বিধানটা উত্তম এটা কখনো সে বিশ্বাস করে না বরং তার বিশ্বাস রয়েছে যে করন হাদিসের বিধানটাই উত্তম যদিও আমি প্রেক্ষাপট বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই বিধানে আছি কিন্তু সে বিশ্বাস করে যে করন হাদিসেই হলো সব ক্ষেত্রে সচল এবং সেটাই হলো উত্তম তাহলে আমরা বলব যে সে কাফের বা ইসলাম থেকে সে বের হয়ে যায়নি বরং তার মাঝে ইমান রয়েছে কিন্তু সে দুর্বল ইমানদারদের মধ্যে পোশাক তবে তাকে অবশ্যই সবল ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে এজন্য সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে আর যদি তাহলে আবার সে অন্য দিকে যেতে পারে। অন্যদিকে অবস্থা আরেকটি দিক আমরা এখন মনে করব। আমি যখন জানলাম যে এই ব্যক্তি তিনি করন হাদিসের বিধান বাদ দিয়ে এই বিধান গ্রহণ করার কারণে এবং সেটাকেই তিনি সর্বোচ্চ বিধান মনে করেন করন হাদিস অচল সেখানে মনে করেন বুঝলাম যে সে কাফের হয়ে গেছেন যদিও সে পাঁচ রক্ত সালাত আদায় করে রাত ভর তা পরে কিন্তু সে মুসলমান নয় তাহলে এখন আমার করণীয় কি এক্ষেত্রে আমরা একটু আমাদের সচেতন অবসয় হওয়া দরকার আমরা এক্ষেত্রে কেউ কেউ মনে করি যে ব্যক্তিগত আমার এখন দায়িত্ব হলো যে এ যেহেতু কাফের হয়ে গেছে অতএব এর বিরুদ্ধে আমাকে অস্ত্র ধরতে হবে এর বিরুদ্ধে আমাকে বিদ্রোহী হতে হবে তাকে বোমা মারতে হবে বা ইত্যাদি মনে করে আমরা আরেকটা বিশৃঙ্খলায় পড়ে যাই আপনি যখন মনে করছেন জানছেন বিভিন্ন প্রমাণের আলোকে আপনি জানলেন যে সে ব্যক্তি মুসলমান নয় কিন্তু আপনার উপর এই দায়িত্ব এসে যায়নি যে তার সাথে আপনাকে লড়তে হবে এটা নয় হ্যাঁ আপনি তার সাথে কখন যখন আপনার এমন সামর্থ্য হবে যে তার সাথে লড়লে যেই পরিস্থিতি এর চেয়ে আপনি আরো ভালো পরিবেশ পরিস্থিতি সহজেই নিয়ে আসতে পারবেন তখন আপনার দায়িত্ব হবে তার প্রতিরোধ করা এবং তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে আমি যদি আল্লাহ রসুল বলেন মানরা আমি যে ব্যক্তি অন্যায় দেখবে সে অন্যায়ের প্রতিরোধ করবে কি দিয়ে বিয়াদিহি তার হাত দিয়ে মানে শক্তি দিয়ে ফাইনাম যদি শক্তি দিয়ে না পারে তাহলে কি করবে তারপর আফলিমান আর অন্তর দিয়ে করা সেটা দুর্বলী মানের বিষয় প্রথম বিষয় হলো হাত দিয়ে প্রতিবাদ করা মানে সেখানে শক্তি প্রয়োগ করা প্রতিরোধের জন্য কিন্তু এই শক্তি প্রয়োগ করা কখন আমি একজন মানুষ शाल जनगोष्ठी तरा से अन्यायर एखे जी शक्ति प्रयोग करते जा चिंता करते शक्ति प्रयोग तक अपरिहार्य कारण अन्या प्रतरोध एर उद्देश्य हल से न्याय करा न्याय प्रतिष्ठार जन्ायरबा के सरारण करतेबाद करते ग देखा जाए যে সেখানে আরো বড় অন্যায় চলে আসবে এই আশঙ্কা তাহলে নিয়ম হলো ইসলামের বিধান হল না সেখানে আমাকে এখনো ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রসুল সালেছেন তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন এক দাওয়াত যত প্রতিমা সবগুলি বর্জনের দাওয়াত কিন্তু ১৩টি বৎসর তিনি কি করলেন যেই মক্কায় আবাদত করছেন সেই মক্কাতে চতুর্শে তিনশত সাতটি প্রতিমা সেখানে একটাও সরালেন না আবার ওখানে তিনি গিয়ে নামাজ আদায় করতেছেন কি আশ্চর্যের বিষয় অথচ তিনি এসেছেন সেই প্রতিমাকে সব ধ্বংস করার জন্যই আল্লাহ রাব্বুল আলম তাকে প্রেরণ করেছেন সেখানে তৌহিদ প্রতিষ্ঠার জন্যই করেছেন কিন্তু এরপরেও তিনি কিছু করলেন না কেন এ অন্যায়কে তিনি মেনে নিয়েছিলেন না অন্যায়কে তিনি মেনে নেন নাই তিনি পরিবেশ পরিস্থিতি দেখছেন যে এই অবস্থায় যদি আমি প্রতিবাদ শুরু করি এগুলি ভাঙা শুরু করি তাহলে আমাকে এখান থেকে উৎখাত হয়ে যেতে হবে আমার এখানে কোনো আর টিকে থাকার সুযোগ নেই কিন্তু যখন এমন একদিন সুযোগ হলো সেই সামর্থ্য হলো যে এই অন্যায়কে দূর করার পর এখানে ন্যায়কে প্রতিষ্ঠা করা যাবে সেদিন আল্লাহর নির্দেশেই আবার অষ্টম হিজড়িতে মক্কা বিজয় করলেন মক্কা থেকে সেই যত রকমের তিনশত ষাটটি প্রতিমা আর যত কিছু রয়েছে যারা তাদের অনুসারী করলাম যে এই ঠিক আছে তারা কাফের হয়ে গেছে এর অর্থ এই নয় যে আমি এখন একটা কিছু একটা পিস্তল বা একটা কিছু নিয়ে বের হবে তাদের শুরু করে দেবো না এটা নিয়ম নয় ইসলাম বাতিলকে শিকার করে নেওয়ার বিষয় নয় আবার ইসলাম নিজেকে দুর্বল করে দেওয়ার বিষয় নয় আমাদেরকে ইসলাম ভালোভাবে আল্লাহ রাহ আলিহাল্লাম প্রতিবাদ আমাদেরকে করতে হবে ঠিক সেভাবেই আল্লাহ রসুল সাল আলিহ সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নয় শুধু সকল রসুলদের চেয়ে সর্বশ্রেষ্ঠ রাসুল সেই আল্লাহ রাসুল সাল্লাম মক্কায় তিনি ইসলাম তৌহিদের দাওয়াত নিয়ে আসলেন আবার এই মক্কায় ভরপুর মূর্তি যেগুলির পূজা করা হচ্ছে তার চোখের সামনে কিন্তু একটাও প্রতিবাদ তিনি শক্তি দিয়ে কোন প্রতিবাদ করলেন না মারামারি কাটাকাটি শুরু করলেন না কারণ কি এটাই আমাদের প্রতিটি মুসলিমের জন্য কেমন পর্যন্ত সকলের শিক্ষার বিষয় এটাই আল্লাহ রাসুল সাল্লামের গোটা জীবন আমাদের শিক্ষার বিষয় हमें जो तागुतर प्रतिबदाद करब से शिक्षा अल्लाह रसुल सल्लाह आलिमर कागुत चिन्हित करब से शिक्षा अल्लाह रसुल्लाहु प्रिय बंधुरा जरा अल्लाह सुबहाना हुआ चाल रसुल्लाह अलहीधान के बर्जन कर विधान के ग्रहण करसूल विधान विपरीत होवशी वर्जन्य এবং সেটার নামে হল তাগু আমাদেরকে সেটি বর্জন করতে হবে যদি আমরা সত্যিকার হতে তাহলে সেই তাগুতি সব কিছু করে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলের বিধানকে গ্রহণ করে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আসসালাম আলাইকুম ও ওবার तुम मृत जीवरगण तुम्हरा हेदायत पथे क्यों पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक हराम बनाए बैध है जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े शा दस टेल पीटिव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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That means if him God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to God. be Dr. Jaquiret Shange Aalap Kori. Every day, every night, every day, every day, every day, every Bangladesh are in Peace TV, Bangladesh. नबीजी मुहम्मद सल्लामी मध्यम पंथा अवलम्बन करेखे तुम्हारे काम जानना नहीं जिज्ञेस करल हे अल्लाह रसुल सल्लाहू अलहल्लम आपनी